আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামীকে কিছু অংশ নিয়ে এরপর যা থাকবে সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম আল্লাহর নাম ও গুণাবলী নিয়ে তার মধ্যে আল্লাহর নামের কিছু সূত্র হ্যাঁ উল্লেখ করেছি এখন বাকি যেটা থেকে গেছে সেটা হচ্ছে আল্লাহর গুনাবলীর কিছু সূত্র সেগুলো জানলে আর এই নাম গুণাবলীর কোন ত্রুটি থাকতে পারে না যে পরিপূর্ণ পর্যায়ের এর প্রমাণ হচ্ছে আল্লাহ বলেন সুরেনের ষাট নম্বর আয়তে অর্থাৎ আল্লাহ শানুর জন্য যে পরিপূর্ণ বৈশিষ্ট্য যে সর্বোচ্চ বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর আরমাল সর্বোচ্চ স সর্বোচ্চ এবং সবচাইতে পরিপূর্ণ গুণ একমাত্র আল্লাহর জন্য গুণ বৈশিষ্ট্য সব একমাত্র আল্লাহর জন্য তাইলে আল্লাহর যে গুণাবলী রয়েছে সেগুলো একেবারে সর্বোচ্চ পর্যায়ের সবচাইতে পরিপূর্ণ গুণাবলী তারা নেই ত্রুটি নেই করতে হবে। যে সূত্র সেটা হচ্ছে যে আল্লাহ আপনার গুণাবলী রয়েছে সেগুলো কিন্তু তাও অর্থাৎ সেগুলো আপনার দলিল নির্ভরশীল অর্থাৎ কোরআন হাতে সে না পাওয়া এমন কোন বৈশিষ্ট্য বা গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করব না যেটা কোরআন এবং সুনার মধ্যে আসেনি এটার অর্থ হচ্ছে যে এই কোরআন এবং শূন্যের মধ্যে আপনার যেই গুণাবলী আমরা পেয়ে যাই সেগুলোর উপরই আমরা নির্ভরশীল হব অর্থাৎ আল্লাহর জন্য সাব্যস্ত করতে গেলে গুণাবলী সেগুলোর উপর নির্ভরশীল হবো আর বাড়তি কখনো এর চাইতে আমরা বলতে যাব না আল্লাহর জন্য এমন কোনো গুণ সাব্যস্ত করতে যাব না যেটা কোনো আসুন নেই অথবা সেগুলো যেগুলো আসে সেগুলোর মধ্যেও ঘাটতি করব না যে কোন একটা বাদ দিয়ে দেব হুম কারণ সেখানে বুদ্ধির কোনো সুযোগ নেই কারণ যেখানে আল্লা ব্যাপার যা আল্লাহকে আমরা দেখছি না সুতরাং সেগুলা कुरान हादीर निर्भरशील हुआ छा उपाय नहीं हम्म जो वास्तव বাস্তবের দিকে আমরা দেখতে যাই সমাজের দিকে তাকাই তখন আমরা দেখব আল্লাহর জন্য এমন কিছু আপনার গুণাবলী সাব্যস্ত করা হচ্ছে যেটা আল্লাহর কোরআন এবং উল্লেখিত হয়নি বরং এটা মানুষের ধারণাগত এগুলো সাব্যস্ত করা হয়েছে সুতরাং এই জাতীয় গুলা এই গুনাগুলিকে সাব্যস্ত করা আল্লাহর জন্য জায়জ নেই সেটা আমাদের জেনে রাখতে হবে যেমন একটা হচ্ছে আল্লাহর কান আছে এবং কখনো বলতে যাব না যে আল্লাহর কান আছে অথবা কান নেই কারণ এই কান শব্দ কোরআন এবং শূন্যের মধ্যে আসেনি এরকম বলতে যাব না যে আল্লাহর আলকু আল খাফিয়া যে লুকাইত শক্তি আল্লাহর আছে হম এরকম আমরা কখনো শব্দ বলতে যাবো না কারণ এই জাতীয় কোনো লুকায়িত শক্তির কথা হ্যাঁ আল্লাহ কোন শূন্য মধ্যে হ্যাঁ জানা যায়নি আল্লাহর ব্যাপারে এবং মুশকিল কারণ এগুলো কোরআন শূন্যতে আসেনি এরকম দার্শনিকরা বলে থাকে আল্লাহকে আল আখল উল্ফা আল আল্লাহর গুণাবলী উল্লেখ করতে অথবা আল আখলুল মুদবের যে কার্যকরী একটা মেধা বা ব্রেন এবং আপনার পরিচালনা করি একটা ব্রেন যে আকলে ফাল এবং আঁকলে মদব্যের বলে না সেটা আমরা বলতে পারি না এটা দার্শনিকরা তৈরি করেছে কোরআন এবং শূন্যের মধ্যে নেই সুতরাং আমরা সেটা মানতে পারি না তৃতীয় নম্বর আল্লাহর গুনাবলীর ক্ষেত্রে যে আমার সূত্র যে সূত্রটা আমাদের মানতে হবে সেটা আছে আল্লাহর গুনাবলীর ক্ষেত্রটা নামের ক্ষেত্রটা এক নয় বরং গুণাবলীর ক্ষেত্রটা একটু আপনার প্রশস্ত নামের ক্ষেত্রে খুবই আপনার সংকীর্ণতা আছে যে আল্লাহর যে নাম উল্লেখ করা হয় সেই নাম ছাড়া আর কোনো নাম আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না কিন্তু গুণাবলীর ক্ষেত্রে যদিও ভিন্ন করে আল্লাহ গুণ না বলবে কিন্তু যখন নাম আসে নামের থেকে গুণাবলী বের হতে পারে কারণ যত নাম আসে সেখান একটা গুণ অবশ্যই একটা একটা গুণ বের হবে কিন্তু প্রত্যেকটা গুণ থেকে নাম বের করা এটা আমাদের দ্বারা সম্ভব নয় সেটা আমাদের কাজ নয় কারণ আল্লাহ যে নাম ঠিক সেটা আমরা কেন সেই করেনিটা আল্লাহকে দিয়ে ডাকবো আল্লাহ নাম ছড়িয়ে দিবো যেমন দৃষ্টান্ত আমরা দিচ্ছি যেমন আল্লাহর একটি নাম কোরআনের মধ্যে এসেছে আল্লাহ আলিম সেখান থেকে আমরা একটা গুণ পেয়ে যাই সেটা হচ্ছে আল্লাহ আল জানার গুণটা আলিম মানে হ্যাঁ জ্ঞানী সুতরাং এখান থেকে জ্ঞানের আপনার কি পরিচয় মিলে এরকম ভাবে আল্লাহর একটি নাম রয়েছে আল ফেরিম সেখান থেকে আমরা কারম হ্যাঁ হ্যাঁ শব্দ পেয়ে যেতে পারি কারাম একটা গুণ দান দান করা হম দানশীল হওয়া এটা একটা গুণ সুতরাং কারিম মানে দানশীল সুতরাং সেটা এখান থেকে বের হয় আল্লাহ আরেকটি নাম করার মধ্যে এসেছে আস্থানিয়া সর্বশ্রোতা হ্যাঁ তিনি শ্রোতা সুতরাং এই এখান থেকে আস্থান মানে শ্রবণ শক্তি সেটা আমরা পেয়ে যেতেছি সুতরাং যে কোনো নাম সেটার থেকে একটা গুণ আমরা বের করে নিতে পারছি এরকম ভাবে হম আল্লাহর নাম আল্লাহর গুণে বলিয়া কিন্তু সেখান থেকে আল্লাহকে আমরা মুর্থকাল্লিম বলতে পারি না হম এরকম ভাবে আল্লাহর গুণ হিসেবে কোরআন হাদিস এসেছে এরাদা যে ইচ্ছা করা কিন্তু আমরা আল্লাহকে মুরিদ বলতে পারি না মুরিদ বলে আল্লাহকে ডাক দিতে পারি না এরকম ভাবে আল্লাহ কি আছে একটা ইয়েদ যে হাত একটি আল্লাহর গুনাবলীর একটি সুতরাং সেখান থেকে আমরা নাম হ্যাঁ জুল বলে আমরা একটা নাম সাব্যস্ত করে নিতে পারি না সুতরাং গুনাবলী থেকে নাম চয়ন করা সেটা নিষেধ হ্যাঁ কিন্তু আল্লাহর নাম থেকে গুণ বের করা সেটার মতো নিষেধ না সুতরাং আল্লাহর নামক গুনাবলীর ক্ষেত্রটা হম একটা সংখ্যা আরেকটা একটু প্রশস্ত বেশি চতুর্থ নম্বর যেই আপনার সূত্র মানতে হবে আল্লাহ গুনাবলের ক্ষেত্রে সেটা আছে। যে সেপাতের যত আপনার উদ্ধৃতি আছে কোরআন এবং শূন্যের মধ্যে সেগুলোর অর্থ কিন্তু আমরা জানি তবে এগুলোর ধরনটা আমরা জানি না হম ধরন আবার বলতে যাব না কিন্তু আবার এটাও বলতে যাব না এগুলোর অর্থ আমরা জানি না না যেটা আছে অর্থ আরব ভাষায় যেটা অর্থ জানা আছে সেইভাবে আমরা বিশ্বাস করবো ধরন ঠিক করতে যাব না হম ধরনের ব্যাপারে এটার মানে হচ্ছে যে এগুলার অর্থ আরবি ভাষার মধ্যে জানা আছে এবং সুস্পষ্ট এতে কোনো সন্দেহ নেই তাতে কোনো কি অস্পষ্টতা নেই কিন্তু এগুলোর ধরন কিন্তু আমাদের অজানা সাধ্য মধ্যে নেই হ্যাঁ তবে অর্থটাকে আপনার আল্লাহর কাছে সফর্ধ করলে চলবে না কারণ এটা আমরা বুঝতেছি মানে সাথে সাথে যারা আরবি জানে তারা বুঝে ফেলে হুম এটা এই ব্যাপার একটা সুন্দর শব্দ আছে যে আপনার সুন্দর একটা আপনার বাক্যাল সালিম দিকে পাওয়া যায় বিশেষ করে এই যে আপনার সূত্র বলা হয়েছে সূত্রের ক্ষেত্রে এই আপনার উদ্ধৃতিটুকু সেটা আসছে এবং মালিক আনাস সেটা তো আমরা জানি কিন্তু কথা হচ্ছে ফাঁকাই ই ফা তিনি সমুন্নত কিভাবে হয়েছেন সেটা আমাকে বলতে হবে তখন ইমাম মালিক রাহিমুল্লাহ তিনি একটু চুপ করে গেছেন কি তার আপনার ঘাম বের হয়ে গেছে তার কপাল থেকে তারপরে তিনি তাকে বললেন সুন্দর একটু চিন্তা করে উত্তর দিলেন যেটা এই সূত্রের ক্ষেত্রে সবচাইতে হবে বলা হয় যে তাদের খপরে আর না সেটা হচ্ছে তিনি বলছিলেন আল ইস্তা উগাই যে ইস্তে শুভন্ত হওয়া সেটা কিন্তু অপরিচিত আয়। হ্যাঁ মানে অজানা নয় এটা আমরা বুঝি আর এ ভাষা থেকে কিন্তু আল্লাহকে তবে এটাকে এটার উপর ইমান বাধ্যতামূলক ও সুয়াল এবং এটার ধরন সম্পর্কে প্রশ্ন করা বেদাত সুতরাং কেউ যে ধরন সম্পর্কে প্রশ্ন করে মনে করবেন বেদাতই চিন্তে তার মাথার মধ্যে রয়েছে কিন্তু এগুলোর অর্থ আবার আপনার যেগুলোর অর্থ যেটা সেটা সেটা নয় এটাও যারা অস্বীকার করে তারা প্রথমে মুসাবিয়া হয় তারা দৃষ্টান্ত ঠিক করে মনে করে যে আল্লাহর জন্য যদি আমি হাত আসে বলে তাইলে মানুষের হাতের মতো হয়ে যেতে হবে না তাইলে সে প্রথমত মুসাবিহার পর্যায়ে যায় তারপরে সে মাপ পর্যায়ে চলে যায় না হ্যাঁ আপনাকে অর্থ যেভাবে আছে সেটা বুঝতে হবে কিন্তু ধরনটা আল্লাহর উপর সফর্দ করতে হবে এটা হচ্ছে আসল নিয়ম যদি এই নিয়ম আমরা সিপাদের ক্ষেত্রে মেনে যাই তাইলে আমাদের এই ক্ষেত্রের ঝামেলাগুলো ইনশা আল্লাহ দূর হয়ে যাবে আল্লাহ জাম সঠিকভাবে আল্লাহর নাম গুনাবলির ক্ষেত্রে সঠিক যেন সিদ্ধান্ত আমরা নিতে পারি এবং সঠিক আচরণ দেখাতে পারি হ্যাঁ সেটাই আমাদের হওয়া উচিত আল্লাহ জর সামকে সেটাই আসা বস আল্লাহ আলহ মাহমুদিহি يا جماعة